रात आठटाए पुन सम्प्रचार सकाल साढ़े छटाय बांगल्टी बांगल्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 রহমতুল্লা আলহামদুলিল তলিম নমত রিক রেখেছেন জান্নাত যেমন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ফিল জান্নাতে লাগুর ফা নিশ্চয় জান্নাতে এমন কিছু ঘর রয়েছে আর ভিতর থেকে বাহির দেখা যায় না জিজ্ঞাসা বলল আল্লাহ যেই ঘরের যেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় না ভিতর থেকে বাহির দেখা যায় না এটা কার জন্য আল্লাহ বলছেন যে লেমান আলানাল কালামা যে ব্যক্তির কথা নরমা যে ব্যক্তি অসহায় দুস্থ মানুষকে খাদ্য দিল দিলামা নিয়মিত পালন রাতে সলাত আদায় করলো যখন মানুষ ঘুমন্ত রসুল সাল্লাসালাম বলছেন এইসব মানুষের জন্য রয়েছে এই জান্নাত যেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় না আর ভিতর থেকে বাহির দেখা যায় না আমরা এই জান্নাতের বিবরণ পূর্ণ দিতে পারি এই জন্যই রাসুল সাল্লি সব সবসময় বলতেন আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো জান্নাতুল ফেরদাউজ দান করো জান্নাতুল ফেরদাউস হচ্ছে জান্নাতে একশতটি স্তর রয়েছে আর প্রত্যেক দুই স্তরের মাঝে ব্যবধান হচ্ছে পাঁচশো বছরের পথ আকাশ জমিনের মধ্যে যেই ফাঁকা রয়েছে আর জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে উপরের স্তর আর জান্নাতুল ফেরদরে রয়েছে আল্লাহতালার আস সেখান থেকে চারটি ঝর্ণা চালু আছে একটা হচ্ছে পানির ঝর্ণা একটা হচ্ছে সুসাদু পানীয় ঝর্ণা আর একটা হচ্ছে দুধের ঝর্না আর একটা হচ্ছে মধুর ঝর্ণা এই চারটে ঝর্ণা সেখান থেকে চালু আছে তো এই এইসব পানীয় দ্রব্যের ঝর্ণা চালু আছে এটা কেমন হতে পারে সেখানকার নারীরা কেমন হতে পারে এটা আসলে মানুষের পক্ষে বিবরণ দেওয়া খুব কঠিন এরপরেও আমরা এই জান্নাত পাবো কি করে এই ভোগ জীবন আমাদের হতে পারে কি করে এই ব্যাপারে আমাদের জন্য কারো চেষ্টা ত্রুটি না থাকে আমরা প্রাণপণে চেষ্টা করব। জান্নাত যে কোনো মূল্যে পেতেই হবে জান্নাতের ভোগ জীবন আমাদেরকে ধরতেই হবে জান্নাত এমন মানুষের চোখ কোনো দিন দেখেনি জান্নাত এমন মানুষের কান কোনো দিন শোনেনি জান্নাত এমন মানুষের অন্তর তৈরি করলেন। সেদিন কে বললেন জিব্রাইল যাও একটু জান্নাত দেখে আস জিব্রাইল জান্নাত দেখে এসে বলছেন যে তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম জান্নাতে যেতে চাইবে না এমন কি কেউ আছে হাই হায় আর জান্নাতের বিভিন্ন ধরনের ফলাদির ব্যবস্থা এটা দেখে তো জিব্রাইল অবাক যে আল্লাহ করেছেন তো সবাই তো যেতে চাইবে আল্লাহ বলছেন জিব্রাইলাত দেখে দেখে এসে বলছেন আল্লাহ জাননাতে কি কেউ যেতে পারবে মানে অবাক ও এখন বলছে জান্নাতে কেউ যেতে পারবে না কেন হজিবাতিল জান্নাত বিল মাকা রেহে জান্নাত নিয়ম দ্বারা ঘেরা আছে এমনিতে জান্নাত পাওয়া যায় না পাঁচক সলাত আদায় করতে হয় শ্যাম পালন করতে হয় জাকাত দিতে হয় অর্থ থাকলে হজ করতে হয় আল্লাহ তালার নামে শির করা থেকে মুক্ত থাকতে হয় বিদাত থেকে বাঁচতে হয় এবং করতে হয় এতগুলি এবাদতে মত্ত হলে খলুসিয়াসের সাথে এক নিষ্ঠতার সাথে এইসব এবাদত করতে পারলে জান্নাত পরাশা করা যায় জান্নাত বহবিলাসের জন্য আরাম প্রিয় হওয়ার জন্য একেবারে নমুনা বিহীন কেন এটা আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ বলছেন যে ফিল জান্নাতে কে যদি সকালে মসজিদে যায় কে যদি বিকালে মসজিদে যায় তাহলে আল্লাহ আল্লাহতালা জান্নাতে তার জন্য সুব্যবস্থা রেখেছেন সে জান্নাত যাবে সে জান্নাত পাবে আবহরায় রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে আমি একদা জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আল্লাহ রসুল মিনমা খোলে কাল খালক মানুষকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে একটু বলেন তো আল্লাহ রসুল বলছেন যে পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে মানুষ তো শুক্র থেকে যদি আদম আলাহিম মাটি থেকে তাহলে একটার পর একটা প্রাণী আমরা অন্য কো প্রাণীকে ধরতে পারি যে পানি দ্বারা সৃষ্টি হয়েছে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তালা মাখলুককে সৃষ্টি করেছেন পানি দ্বারা এরপরে আবহাওয়ার ফেজাদিন জান্নাত তৈরি হয়েছে একটা ইট স্বর্ণের আর একটা ইঁট চাঁদের ইঁট হচ্ছে স্বর্ণ ও চাঁদির ও মেলা তোহা আল रसुल सोलह आल्लम यार पर व्यक्ति जानना प्रवेश कर তাদের কাপড় কোনোদিন পুরাতন হবে না যৌবন জীবন কোনোদিন শেষ হবে না তারা চিরদিন থাকবে তাদের মরণ হবে না জান্নাতে যারা প্রবেশ করবে তারা চিরদিন থাকবে তাদের কোনো দিন মরণ হবে না তাদের কাপড় কোনো দিন পুরাতন হবে না তাদের যৌবন জীবন কোনোদিন শেষ হবে না আবহাওয়ার বলছেন যে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেনা তাদের তারা জাননাতে প্রবেশ করবে আপনাও ফালাসিনা ফালাসিও সালাসিনা তাদের বয়স হবে তিরিশ বা তেত্রিশ বয়সে তারা জাননাতে প্রবেশ করবে আবু হরি আল্লাহ বলেন রসুল বলেছেন যে তাই পাইবে তাতে কোনো পেতে অসুবিধা নেই পাওয়াতে কোনো অসুবিধা নেই আবু হর রাজি আল্লাহ বলেন রসুল সাল আলিহাস্লাম বলেছেন যে শহীদদের জন্য আল্লাহর নিকটে অনেক কিছু পাওয়ার আছে শহীদদের জন্য আল্লাহর নিকটে অনেক কিছু রয়েছে তার একটা হচ্ছে সাথেই তার জান্নাত স্থানকে দেখানো হবে শহীদ হলেই সে জান্নাত পেয়ে গেল ও জান্নাতকে দেখে নিল তার কি জায়গা আবহাওয়ায় রাজিয়া তালা বলেন রসুল সালাম বলেছেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে জান্নাতের দিন হিসেব আছে কোনটা জুমাবার কোনটা শনিবার কোনটা সোমবার একটা হিসেব আছে রাসুল সাল্লাহ আলি বলেন যে জাননাতে একটা বাজার আছে সেই বাজারে সবাই যাবে জুমার দিন ফা তাহবাল বাজারে গেলে ওখানে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হলে ফা তাহস আলা ওজুহিম ও ফেয়াবহিম এই বাতাস তাদের মুখের উপরে এসে লাগবে এবং তাদের পোশাকের উপরে লাগবে জামাল এতে তাদের সুন্দরতা বেড়ে যাবে বাহাত্তর জন নারীর সাথে তার বিভা দেওয়া হবে বাহাত্তর জন একজন মানুষের স্ত্রী থাকবে বাহাত্তর জন অন্য বর্ণনা এসেছে জান্নাতিদের বাহাত্তর জন স্ত্রী হবে এটা অবগত হচ্ছি ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আবারও বিরতির পরে আপনাদের সাথে কথা হবে আসসালাম আলাইকুম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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সোনা কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দা ট্রলেজি দাই অফ ইসলাম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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ও ইউ চুজ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 আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী শহীদদেরকে আল্লাহ তালা জান্নাতের যেসব সুবিধে দিবেন সেই বিষয়গুলি আলোচনা করছিলাম তার একটা হচ্ছে এই আল্লাহ আল্লাহতাল শহীদদেরকে বাহাত্তর জন স্ত্রী দিবেন এই কথার্থ এই নয় যে আমরা পাবো না তা নয় যারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করে এ বদত করতে চাইবে আল্লাহ তালা তাদের জন্য এরূপ ব্যবস্থা রেখেছেন আমরা পাওয়ার আশা করি ইনশাল্লাহ আমরা পাবো ইনশাল্লাহ আল্লাহতালা বলছেন যে এই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নেওয়া হবে শহীদদের কোনো কবরের শাস্তি হবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে বিচারের মাঠে ভয়াবহ অবস্থা থেকে শহীদদেরকে বাঁচিয়ে নেওয়া হবে যারা শহীদ তারা বিচারের মাঠে কোনো ভয় পাবে না তাদের কোনো আশঙ্কা নেই তাদের কোনো সমস্যা নেই রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেন যে শহীদদের মাথায় একটা সম্মানের টুপি দেওয়া হবে যেটা আকাশ জমিনের সবকিছুর চেয়ে উত্তম টুপিটা এত দামি সেটা টুপি হচ্ছে যে এই শহীদদের জন্য থাকবে মানুষের ব্যাপারে আল্লাহর নিকটে তারা সুপারিশ করতে পারবে তারা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে এমনও ব্যক্তি যাদের প্রতি জাহান্নাম জরুরি হয়ে গেছে এদের সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যেতে পারবে সমন্বিত দর্শক মন্ডলী এখানে একটা কথা আমাদের মনে চলে আসলো সেটা হচ্ছে এই আমরা কিন্তু শুনেছি যে কোরআনের হাফেজ জন ছেলেকে জান্নাত নিয়ে যাবে এ হাদিস কিন্তু ঠিক নাই একেবারে ঠিক নয়। মানুষ কোরআন মাজিদ পড়ে মুখস্ত করে যদি আমল করে তাহলে তার জন্য ভালো ফল মানুষ কোরআন মাজিদ পড়ে যদি আমল না করে তাহলে তো তার জন্য আরো বিপদ কেননা আল্লাহ রসুল বলছেন আল কোরআন ও আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে তাহলে এটা একটা বিপদ কোরআন হাফেজ মুখস্থ করলে তার একটা আছে একটা মান আছে কিন্তু হাফেজ জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইহাদিস ঠিক নয় এই বিবরণ ঠিক নয় তবে যারা শহীদ একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য শহীদ হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী একমাত্র আল্লাহতালার দিনকে উঁচু করতে গিয়ে যারা শহীদ তারাই শহীদ নইলে আল্লাহ রসুল এইভাবে তার মান মর্যাদা উল্লেখ করেন তিনি বলছেন যে বিচারের মাঠে শহীদের যে জায়গাটা কেটে গেছিলো ফেটে গেছিলো সেখান থেকে রক্ত বের হবে ঝরঝর করে রক্তের রং হবে রক্তের মতো আর তার রক্তের সেন্ড হবে আতরের মতো আর নবী বলছেন যে আমার মন চাই আমি শহীদ হই আমার মন চাই আমি আবার জীবিত হই শহীদ হই জীবিত হই শহীদ হই তাহলে এই শহীদের মান ভিন্ন আমরা এখানে বলছিলাম যে জান্নাতে বাহাত্তর জন স্ত্রী থাকবে রাসুলসাল্লি সাল্লাম এখানে তাদের জন্য এই সংখ্যাটা উল্লেখ করেছে আল্লাহ বলছেন যে আমি একদা গেলাম তারপর আমি জান্নাতে জান্নাতে ঘুরার সময় দেখলাম একটা খুব টকটকে ঝকঝকে জান্নাতে একটা ঘর তো আমি চিন্তা করলাম কার এটা ঘর পাশে দেখি একজন মহিলা আমি বললাম আচ্ছা তুমি বলতে পারো এই ঘরটা কার তো বলল যে এটা উমারের ঘর তা আমার মনে হলো যে ঘরটার ভিতর একটু দেখি বাহির এত চকচকে তাহলে ভিতরই বা কেমন আমার একটু দেখার সাধ হলো তারপরে মনে হলো এটা উমারের ঘর তারা মনে হলো এত বড় মানুষের ঘরে প্রবেশ করা যাবে না আমার মনে হলো তার আত্মমর্যাদা এরপরে আমি প্রবেশ করলাম না আল্লাহ রসুল্লাহ অবশ্য পরে উমারকে বলছেন উমার আমি জান্নাতে ঘোরার সময় তো তোমার একটা ঘর দেখলাম আমার ইচ্ছা হলো যে আমি তোমার ঘরে প্রবেশ করি কিন্তু তোমার আত্মমর্যাদার দিকে লক্ষ্য করে আর আমি প্রবেশ করিনি উমরা এই কথা শুনে কেঁদে ফেললেন আমার আত্মমর্যাদাকে আপনি লক্ষ্য করেন সমন্বিত দর্শক মন্ডলী আসলে জান্নাতের এই ভোগের জন্য। আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে তোমরা জান্নাত চাও আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ রসুল বলছেন কেউ যদি সকালে এবং বিকালে তিনবার করে বলে আল্লাহ মাইন্স আলকাল জান্ন আল্লাহমাইন্নাত এইভাবে যদি কেউ বলে তিনবার তখন জান্নাত পাল্টা আল্লাহকে বলে আল্লাহ লোকটা যখন আমার ভিতরে আসতেই চাচ্ছে তো তুমি তাকে আমার ভিতরে দাও প্রতিপালক তুমি একটু দয়া করো তাকে আপত্তি করেছিল তর্কের মতো জান্নাত তখন আপত্তি করেছিল জান্নাত আপত্তি করে বলছিল বা বিচারের মাঠে বলবে এ ফালি আমার কি হয়েছে আমার ভিতরে প্রবেশ করে দুর্বল মানুষ সাকাতম গির না যাকে জনগণ দাম দেয় না অসহায় নিঃশ এরা কেন আমার মধ্যে তো আল্লাহ তালা সেই দিন বলবেন জান্নাত শোনো তুমি হচ্ছে আমার দয়া জান্নাত তুমি হচ্ছে আমার দয়া আর বেকে মান আসাও একটা আল্লাহর দয়া সম্মানিত দর্শক মন্ডলী এই জন্য তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহর দয়া হলে জান্নাত পাওয়া যাবে বিচারের মাঠে আমাদের নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন কিছু মানুষকে আমাদের নবী এই কথা বলেছেন নিরাশা হবেন না তিনি বলছেন যে সত্তর হাজার মানুষকে শাস্তি ছাড়াই আল্লাহ জান্নাতে দিবেন মায়কুল সাবুন আলফ আর প্রত্যেক এক হাজারের সাথে আরো সত্তর হাজার তাহলে অনেক হয়ে গেল করে আল্লাহ জান্নাত পাবো ইনশাল্লাহ আল্লাহর নবী বলছেন যে আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন যে সত্তর হাজার মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন এরপরে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার থাকবে कथाता मन रखान थके अंजलि आसार सूज हाँ अंतरे जार अंजलि এই জন্য আল্লাহর দরবারে চাইতে হবে তার রহমত কামনা করতে হবে দেখুন আল্লাহ রসুল চাইতেন বিশেষ ভাবে একটা লোক মারা গেছে তাকে সুন্দর করে ওজু দিয়ে গোসল দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম সাজিয়ে তাকে জানাজা দিচ্ছেন আর প্রথমে তো আল্লাহ আকবার বলে অজুবিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতেহা এরপরে বিসমিল্লা বলে একটা সুরা এরপরে আল্লাহ আকবার বলে দরুদ। এরপরে আল্লাহ আকবর বলে আল্লাহ রসুল এই ব্যক্তির জন্য বিশেষ দোয়া করছেন এবং তার জন্য জান্নাত চাচ্ছে দেখুন আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তার প্রতি করো। আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজেল করো অক্রেম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অব্দু দারান খায়রানি আল্লাহ তুমি তাকে দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও যে সুন্দর স্ত্রী দাও তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে এ দেখেন জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য বলছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে বলি সম্মানিত দর্শক মন্ডলী জান্নাতের চতুর্দিকে থাকবে আপনার এই দেওয়ালের উপরে থাকবে রেশমি কাপড় লাগানো গালিচা বিছানো থাকবে আর গালিচার ওপরে সোফা সেট থাকবে আপনার স্ত্রীগণ মুখামুখি থাকবে চতুর্দিকে পান পাত্র সাজানো থাকবে বালিশ সাজানো থাকবে আপনার মুখামুখি যারা থাকবে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী যাদের রূপ রূপচেহার কথা বলা যায় না তাদেরকে দেখে মনে হবে হীরামণি মুক্তা তাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা তালা বলছেন তাদেরকে দেখে মনে হবে লুকানো চুল হবে নারীগণ সবাই হবে একই বয়সের সুন্দরী হওয়ার জন্য যত গুণ লাগে সবই থাকবে সমন্বিত দর্শক এই নারীদেরকে ভোগ করতে হলে এই সিনেমা হলের তিন নাম্বার শ্রেণীর রং মাখানো নারীদেরকে দেখা থেকে বিরত থাকতে হবে রাস্তাঘাটে নগ্ন প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একেবারে নোংরা পরিবেশে চলছে এদের থেকে বিরত থাকতে হবে সম্মানিত দর্শক মন্ডলী জান্নাতে এই নারীদেরকে পেতে হবে যে কোনো মূল্যে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো যেকোনো মূল্যে জান্নাত পাওয়ার তুমি একটা ব্যবস্থা করে দাও সম্মানিত দর্শক মন্ডলী সর্ব ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করুন এবং জান্নাত পাওয়ার চেষ্টা করুন আল্লাহর অনেক দয়া আছে আমরা জান্নাত পাবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ আমিন আসসালাম আলাইকুম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 IBAN-GB�로 बारे इमेल कर समाधान আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এর সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় शिष्ट नीतिमाल जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो देख इन मौलिक ज्ञान प्रति शनिवार रे आठटा पुनः सम्प्रचार